أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوسيكم ونفسي بتقوى الله عز وجل قال الله سبحانه وتعالى يَا أَيُّهَا الَّذِينَا آمَنُوا اتَّقُوا اللَّهَ قَتُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ قال سبحانه وتعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا واتقوا الله عز وجل خير الزاد ليوم المعاد وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب وهي خير وصية يوصي بها المسلم المسلم وصية الله سبحانه وتعالى لعباده الأولين والعاقنين وأنبيائه والمرسلين ولقد وسينا الذين أوتوا الكتاب والذين من قبلكم أن اتقوا الله فعباد الله اتقوا الله سبحانه وتعالى في جميع شؤونكم واعلموا أن الله سبحانه وتعالى يراقبكم في سائر عامالكم وهو الله سبحانه وتعالى السميع البسيط يسمع كل ما يعمل به العبد ويبصر كل ما يعمل به العبد فيجازيكم إن خيرا فخير وإن شرا فشر يقول سبحانه وتعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجبوا لي وليؤمنوا بي لعلهم يشهدون أنا بهرته رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه عن أبي البخاري في الصحيح سمعت حاضرين শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহবুল আলমিনের তাক অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে সকল ক্ষেত্রে যাতে আমরা আল্লাহ আলমিনের তাক অবলম্বন করতে পারি আল্লাহ আল্লাহাবুল আলমিনকে ভয় করতে পারি এবং আল্লাহ হাবুল আলমীর নির্দেশগুলো পালন নিষেধগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি আল্লাহ হাব্বুল আলমিন আমাদের সবাইকে তফিক দান করব সম্মানিত উপস্থিতি আজকে যে বিষয়টি নিয়ে আমরা শেয়ার করব আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা মদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের কাছ থেকে অতিক্রম করে যাচ্ছে পার হয়ে যাচ্ছে আমাদেরকে এই মাস শেষ হওয়ার আগেই আমাদেরকে অন্তঃপক্ষে এতটুকু জানতে হবে যে সত্যিকার অর্থে এই মাসে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহ রব্বুল আলমিন থেকে আমাকে ফেরাত লাভ করার জন্য যাহান নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য আমরা কি কাজ করতে পেরেছি কতটুকু আমাদের প্রচেষ্টা ছিল এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে অন্যথায় এই মুবারক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদের জীবন থেকে হারিয়ে যাবে কিন্তু এই সময় থেকে আমরা সত্যিকারভাবে উপকৃত হতে পারব না উপকৃত হতে না পারলেও কোনো অসুবিধা নেই হয়তো আপনার লস হল ক্ষতি হয়ে গেল আপনি ক্ষতিগ্রস্ত হলেন উপকৃত হতে পারলেন না কিন্তু এর ভায়াল সমস্যার মুখোমুখি হবেন সেটি হল এই আলে নবিসাল্লাহিউসাল্লাম যাদের জন্য দোয়া করেছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে রমাদার মাস পেল কিন্তু রমাদার মাসে আল্লাহবুল আলমিনের কাছে সত্যিকার ভাবে দোয়া করে নিজের ঘুণা থেকে মাত ফেরাত লাভ করতে পারল না ফলে আমি লাভ তার ক্ষমা করা হল না তাকে ক্ষমা অর্জন করতে পারল না ক্ষমা লাভ করতে পারল না তার ধ্বংস হোক আর নবী সাল্লাহাম এর জন্য আল্লাহ আলমীর কাছে দোয়া করেছেন আমিন বলে তাই যদি আমি আপনি নিজের মূল্যবান সময়টুকু যদি নষ্ট হয়ে যেত তার লস হয়ে গিয়েছে আমার একটা বড় লস হয়ে যাওয়ার পর আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন এবং অভিশপ্ত যাদের বিরুদ্ধে আল্লাহ নবী সাল্লাহ করেছে তাদের মধ্যে পড়ে যাবেন সবচেয়ে হতভাগ্যের বিষয় তাই আমাদেরকে এখানে একটু থামতে হবে এই রমদান মাসকে সমস্ত মাসের উপর পাঁচটি কারণে মর্যাদা দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়ের কারণে আল্লাহর যেই সৃষ্ট যত মাস আছে সবগুলো মাসের উপর এই রমাদান মাসকে সম্মানিত করেছেন এর অন্যতম একটি বিষয় হচ্ছে রমাদান মাসের সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করার মাধ্যমে তাই এমন কোন ইবাদত নেই যে ইবাদত মাসব্যাপী হতে পারে মাসব্যাপী কোন ইবাদত নেই আল্লাহর্বুল আলামিন একটি ইবাদতকে এত দীর্ঘ সময় ধরে পরিপূর্ণ একটি মাস ব্যাপী ইবাদতের নির্দেশনা দিয়েছেন নির্দেশ দিয়েছেন পুরো একটা মাস আল্লাহর আল্লাহ রাবুল আলমীর জন্য ইবাদত করবে এক মাসের সিয়ামকে আল্লাহ রাবুল আলমী ফরজ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দাগণ রমদান মাসে এর সিয়াম পালন করে থাকেন এবং সিয়ামের জন্য তারা আল্লাহ রবুল আলমিনে নৈপট্য লাভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকেন কিন্তু সে সিয়াম মূলত আমরা যে সিয়াম পালন করছি এই সিয়াম শুধুমাত্র কোন ধরনের সিয়াম আমরা পালন করতে পারছি আমাদের সিয়াম কোন ধরনের হচ্ছে এই বিষয়টি একটু আজকের আলোচনার মধ্যে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে এই সালফেস আলহিন সিয়ামকে তিনটি ভাগে ভাগ করেছেন তিনটি পর্যায়ে উল্লেখ করেছেন এর সবচেয়ে সহজতর সিয়াম সবচেয়ে হালকা সিয়াম সহজ সিয়াম হচ্ছে মেহমুন মাহরান রহমতুল্লাহের মধ্যে বলেন সিয়াম পালন করবে আল্লাহর বান্দা পানাহাত থেকে স্ত্রী সহবাস থেকে যৌন চাহিদা পূরণ থেকে বিরত থেকে এটি সবচেয়ে মানুষ সিয়াম হালকা সিয়াম সবচেয়ে সহজ সিয়াম আর এটাকেই মূলত আমরা প্রকৃত সিয়াম হিসেবে গ্রহণ করেছি আমাদের কাছে এটাই হচ্ছে প্রকৃত সিয়াম এবং আমরা মনে করছি যে এই চারটি কাজই মূলত সিয়ামকে নষ্ট করে এই চারটি কাজ থেকে যদি আমি মিরত থাকতে পারি এই চারটি কাজ থেকে যদি আমি নিজেকে দূরে সরাতে পারি তাহলে আমি সিয়াম বলা বললাম এটা ভুল এটা আপনি শুধুমাত্র হালকা যে সিয়ামটুকু রয়েছে যে সিয়াম আপনাকে সিয়ামের যেই পুরাণ এবং হাদিসের মধ্যে সর্বমোট নয়টি গন্তব্যের কথা বলা হয়েছে একটি গন্তব্য পৌঁছাবে না বছরের পর বছর দশ বছর পনেরো বছর বিশ বছর সকল সিয়াম পালন করে যাচ্ছি আমরা কিন্তু সত্যি কথা হচ্ছে যে আমরা অনেকেই এর গন্তব্যের ধারে কাছে পৌঁছিনি কারণ গন্তব্য কোথায় সেটা আমার জানা নেই কোথায় আমি যাচ্ছি সিয়ামের মাধ্যমে সেটি আমার খবর নেই আমি সিয়াম পালন করছি যেহেতু সিয়াম সবচেয়ে সহজ সিয়াম যেটি সেটাই আমি পালন করছি এই যে তার বা এই যে মানে পর্যায়গুলি উল্লেখ করেছেন এটা আমি নিজে গবেষণা করি বের করি নেই সাইফুলার গবেষণা নয় এটা শলব্ধের বক্তব্য সরাসরি কোর্ট করে আপনাদের কাছে বলছি কারণ আমার ব্যক্তিগত কোনো বক্তব্য না মানে ব্যক্তিগত গবেষণা নয় হয়তো কেউ ধারণা করতে পারেন মনে হয় সাইফুলা বাই নিজে নিজে গবেষণা করে হয়তো বের করেছেন না এই গবেষণা করিনি গবেষণা সলফেস আলহিন আমন থেকে তারা এটাকে সবচেয়ে সহজ শিয়াম মনে করতেন ফলে মুনাফেক এই সিয়াম বরণ করতে পারে মুশ্রিকও ইসলাম পালন করতে পারবে ইমানদার ব্যক্তিও ইসিয়াম বরণ করতে পারবে যে আল্লাহবুল আলমিনের মর্যাদা দিতে পারেনি সেও ইসলাম পালন করতে পারবে এখানে ইসিয়ামের মাধ্যমে সত্যিকার ইমানদার ব্যক্তিকে ডিস্টিংগুইস করা যাবে না যে ইমানদার ব্যক্তিকে কেয়ামত দিন ভিন্ন করে আল্লাহ সুবাহ বাবু সিয়াম দিয়ে সিয়ামের দরজা দিয়ে আর আমরা প্রবেশ করাবেন সেই দরজাটুকু যেতে পারবে না সেই দরজায় বুঝতে পারবে না কারণ ডিস্টিংগুইজ এখানে হয়নি একই কাজ করেছে একজন সাধারণ পাবলিক যেভাবে পানাহার পরিহার করেছে আমি পানাহার পরিহার করে আছি এটা হল আহমদ সিয়াম দ্বিতীয় নম্বর হচ্ছে সবচেয়ে ঘৃণীতাম এর পরিচয় দিয়েছেন হাফিজুল রহমত থেকে উল্লেখ করেছেন লতাইফুল মার মধ্যে তিনি বলেন আবগাদু সিয়াম সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে সবচেয়ে ঘৃণ সিয়াম হচ্ছে জালদারবান্দা সিয়াম পালন করবে হালাল বস্তু থেকে বিরত থাকার মাধ্যমে আর হারাম বস্তুর মাধ্যমে ইফতার করবে সিয়ামকে নষ্ট করবে তাই হচ্ছে হালাল কয়েকটি কাজ থেকে স্ত্রী সহবাস আপনার জন্য হালাল ঘরের খাবার আপনার জন্য হালাল এটাকে দুনিয়ার কোন আলেম ফতুয়া দিয়ে হারাম করার কোন অধিকার নেই করতে পারবে না হারাম নয় হালালই পানিও আপনার জন্য হালাল হালাল বস্তু থেকে আপনি কিন্তু হারাম বস্তুর মাধ্যমে আপনি ইফতার করলেন কিভাবে হারাম বস্তুর আপনি ইফতার করলেন কোন পদ্ধতিতে আপনি হারাম বস্তুর মাধ্যমে ইফতার করলেন একটু দেখেন তো আমরা একটি একটি করে দেখি আজ নিবিশলাই ইসলামী হাজির বর্ণনা করেছি মামদিন মহামাদের মধ্যে সহি সনাদে আল্লাহ নবী সাল্লা দুজন মহিলার দিক দিয়ে পার্শ্ব অতিক্রম করে যাচ্ছিলেন নবী সালী সাল্লামকে জানানো হল যে এই দুইজন সিয়াম পালন করছে প্রায় মৃত্যু মুখ মৃত্যু মুখোমুখি হয়ে গেছে অবস্থা খুবই খারাপ নবী সাল্লাহস্লাম তাদের দিকে তাকালেন নবী বললেন তাদের জন্য সিয়াম পালন করেছে কিন্তু সিয়ামকে নষ্ট করে দিয়েছে আল্লাহ রব্বুর আলমিন যা হারাম করেছে ওই হারাম বস্তুর মাধ্যমে সিয়ামকে নষ্ট করে দিয়েছে এর মাধ্যমে ইফতার করেছে একজন আরেকজনের সাথে বসেছে নাস বসে দুইজনে মানুষের গুস্ত খাওয়া শুরু করেছে আপনি আশ্চর্য হবেন আমাদের মধ্যে ব্যাপকভাবে এই কাজটি করে বসে গিবাদ করতেছেন সাইম সিয়াম তো এমনি নষ্ট হয়ে গেছে আল্লাহ বিশ্ব বলছেন আফতার দুজনের সিয়াম নষ্ট হয়ে গিয়েছে শুধুমাত্র বানাহাট থেকে বিরত থাকলেন কিন্তু শ্রিয়ামের মূল মর্ম থেকে মূল তাৎপর্য থেকে সত্যিকার অর্থে আমরা সরে গেলাম সত্যিকার ফলে আমরা এটা লক্ষ্য করে আসতেছি যে রোদার দিন বেকার বয়সে দুইজনে বিপদ করতেছেন আরেকজনের বন্ধুগণ এই অভ্যাস আপনাদের পরিহার করতে হবে এটি অত্যন্ত নিকৃষ্টতম অভ্যাস যার মাধ্যমে আন্দারবান্দা অপ্রয়োজনীয় ভাবে নিজের আমলগুলো বর করে দেয় উপরন্তু আরেকটি সমস্যা হিয়ামতের দিন যার গিবত করেছে তার এই হকটুকু আবার নিজের আমল নামা দিয়ে পুরে দিতে হবে প্রত্যেকে যদি আমল নামা আমল নামা তো আগেই নষ্ট করে এসেছে তখন ওই সেই ব্যক্তির যত গুণা আছে সবগুলো নিজের মাথার মধ্যে নিয়ে জাহান নামে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবে এই জন্য আমাদেরকে জানতে হবে এই বিষয়টি যে আমরা বসে নিজেদের শ্যামকে নষ্ট করে দিচ্ছি আর হয়তো বনেরা যারা আছেন রাগ করার বিষয় না মহিলারা যদি একসাথ হয় এটা তো মজলিসুলিবাহিবত মজলিশ রূপান্তরিত করে ফেলেন অপ্রয়োজনীয় কোনো বিষয়ের কোন সম্পৃক্ততা নেই নিজের কোন সম্পৃক্ততার মধ্যে নেই সেখানে নিজেকে সম্পৃক্ত করে অপ্রয়োজনীয় মানুষের গিবধ করে নিজের আমল নামাকে নষ্ট করে দিচ্ছে নিজের বাদকটাই বরবাদ করে দিচ্ছেন বসে বসে গিবদ করতেছে তাহলে আমরা হয়তো ধারণা করেছি যে আলহামদুলিল্লাহ সিয়ামের পরে আল্লাহ রব্বুল আলমিন নিচ্ছি কিন্তু প্রস্তুতি নেবার আগে তো আমাদের আমলটা খেয়াল নেই যে আসলে কোন ফাঁকে কোন ফাঁকে কোন সুযুগে আমার সিয়াম এমনিতেই হারিয়ে গেছে আমার কোন খবর নেই এবং শুধুমাত্র হালাল কাছ থেকে নিজেকে দূরে রাখার মাধ্যমে সিয়াম নষ্ট করছেন কিভাবে সেটি হল আল্লাহ যে মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং মূর্খতা বাড়াবাড়ি আছে সেগুলো প্রত্যাহার করতে পারল না সেগুলো থেকে বিরত থাকতে পারলো না ফালাই হায়ুন আল্লাহ কোন প্রয়োজন নেই সে তার বানাহাত ত্যাগ করুক তাহলে তো স্পষ্ট বলাই আছে তাহলে আমরা যারা বানাহাত ত্যাগ করছি মূলত আর হারাম এর মাধ্যমে ইফতার করতেছি হারাম কাজের মাধ্যমে হারাম কোথার মাধ্যমে মিথ্যা কোথার মাধ্যমে তাহলে আমাদের অবস্থাটা কি হবে রোজাদার ব্যক্তির একই অবস্থা হবে শুধু বানাহাত থেকে বিরত থাকছেন অথচ হারামের সাথে সম্পৃক্ততা রয়েছে হারাম কাজের সাথে সম্পৃক্ততা রয়েছে হারাম যত কথা আছে বাড়াবাড়ি আছে সবগুলোর মধ্যে সম্পৃক্ততা রয়েছে ফলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম শুধু হারাম বরং হারামেরও আরো সাধারণ বিষয় যেটি একজন ইমানদার ব্যক্তির জন্য বৈধ হতে পারে বেহুদা অনর্থ কাজের মধ্যে লিপ্ত হওয়া এটি ইমানদার ব্যক্তিদের সানের পরিপন্থী অনেক হয়তো বলতে পারেন যে ভাই আমরা তো বেহুদা কাজে অনেক সময় লিপ্ত হয়েই যায় কিন্তু ইমানদার ব্যক্তিদের সান এবং তাদের বৈশিষ্ট্যের পরিপন্থী সুরা মিনুরের প্রথম এগারোটি আয়ের দেখে নিল্ ইমানদার ব্যক্তিগণ অনর্থক অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেদের সময় নষ্ট করি নিজেদের আমলকে আল্লাহ নবী সালী সাল্লাম একজন মোমিন ব্যক্তির ইমানদার ব্যক্তির মুসলিম ব্যক্তির ইসলামের সৌন্দর্যের যখন পরিচয়ছেন হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহাম বলেন মিন হসনি ইসলামিল মের একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে একজন সুন্দর মুসলিমের পরিচয় হবে তর্ঘু মায়াল যেটি তার সাথে সম্পৃক্ত না এমন কাজকে সে পরিহার করে বর্জন করবে এখন আমি আপনি সেটাকে বর্জন করলাম কিনা না দেখা গেল যে সিয়াম পালন করছি আর সিয়ামের মধ্যেই এর সাথে জড়িত হয় অপ্রয়োজনীয় মানুষের সাথে নিজে নিজেকেওয়াজ বাজানো ঝামেলা বাজানো এটি আহমদ নাম রহমতামের মধ্যে বর্ণনা করেছেন নাসাই রহমতুল ইসলাম কুপার মধ্যে বর্ণনা করেছেন বেহাফি সব ইমান মধ্যে বর্ণনা করেছেন করেন তোমরা এই ধারণা করো না যে তোমাকে বেহুদা কাছ থেকে নিজেকে বিরত থাকতে হবে অশ্লীলের কাছ থেকে বিরত থাকতে হবে কিভাবে আপনি বেহুদা কাজ থেকে বিরত থাকবেন এই জন্য আপনাকে আরো সরাসরি প্রশিক্ষণ দিচ্ছে আরো স্পষ্ট করছে যদি কেউ এসে তোমাকে গালি গালাজ করে অথবা তোমার সাথে বাড়াবাড়ি করার জন্য চেষ্টা করে অথবা তোমার উপর কোন ধরনের মূর্খ আচরণ করে মূর্খতাপূর্ণ আচরণ করে থাকে আপনি তার সাথে সংযুক্ত হওয়ার অনুমোদন পর্যন্ত আপনাকে দেয়া হয়নি আপনার প্রয়োজন থাকলেও প্রয়োজন থাকলেও আপনাকে তার সাথে সংযুক্ত হওয়ার জন্য সুযোগ দেয়া হয়নি কেন এর কারণ একটাই সেটা হচ্ছে এই কারণ হতে পারে যে এই সাথে সম্পৃক্ততার কারণে আপনি অপ্রয়োজনীয় বেহুদা কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবেন যা আপনার সিয়ামের জন্য ক্ষতিকর যা আপনি যে সিয়াম পালন করছেন এই সিয়ামের জন্য ক্ষতিকর বলতে পারেন শেফুল্লাহ ভাই তাহলে তো এখন সিয়াম কঠিন হয়ে গেল এখন পর্যন্ত যা সিয়ামের কথা বললেন আরো অনেকগুলো বিষয় রয়েছে আজকের আলোচ্য বিষয় কিনা এজন্য এখানে থেমে যাচ্ছি এখান থেকে অন্যদিকে স্ক্রেপ করে চলে যাচ্ছি সেটি হচ্ছে এই যে এই সিয়াম তাহলে কি কঠিন হয়ে আসলে আসলেই সিয়াম কিন্তু কঠিন কারণ এর প্রতিদান যেহেতু আল্লাহ রসুল থেকে বলা হয়েছে প্রশ্ন করলাম জিজ্ঞেস করলাম বললাম হে আল্লাহ রসুল في ফিল شيء ইসলামের মধ্যে আমাকে এমন একটি বিষয় বলুন যা আমি আপনার কাছ থেকে স্পেশালি বিশেষভাবে গ্রহণ করব যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো বললেন তুমি সিয়াম পালন করোহ কারণ সিয়ামের কোনো সমকক্ষ ইবাদত নেই কোন ইবাদতের এই পর্যায়ের ইবাদত না এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দা সত্যিকার আল্লাহর বান্দা হিসেবে আল্লাহরুল কাছে নিজেকে সাবমিশন করতে হবে নিজেকে বেশ করতে পারবে অন্য কোনো ইবাদতের মাধ্যমে সেটা সম্ভব হয় না যে দুইটা একটা ফুল টাইম ইবাদত পরিপূর্ণ সময় ইবাদত এবং আপনি একটি হারাম কাজ থেকে নিজেকে বিরেতনা রাখলেন তাহলে আপনি সিয়াম পালনকারী নন আপনি সকল সিয়াম পালনকারী আপনি সিএম পালন করছেন শুধুমাত্র ওই যেটা বললাম যেটাকে আমরা বলেছি আবহাদুর সিয়াম সবচেয়ে নিকৃষ্ট সিয়ামটা আপনি পালন করে যাচ্ছেন এখন আমরা ওই দ্বিতীয় পয়েন্টের মধ্যে আসি তিন নম্বর পয়েন্ট বাকি রয়ে গিয়েছি দেখিয়েছেন সে গন্তব্যে আসলে বুঝতে পারবো না ফলে দেখা যায় সত্যি কথা হচ্ছে এই বহু লোক বছরের পর বছর শিয়াম পালন করে যাচ্ছে বরং পালন করেই সে দেখা যাচ্ছে যে মানে নির্দ্বিধায় অকুণ্ঠ চিত্তে দেখা যাচ্ছে যে হারাম কাজের মধ্যে লিপ্ত আছে তারা বুঝা গেল যে তার সিয়াম শুধুমাত্র ওই শুধু আহ্বানু সিয়াম সবচেয়ে সহজ যে সিয়াম রয়েছে সেই সিয়ামটুকু তিনি পালন করে যাচ্ছেন বন্ধুগণ সলফেসাল তৃতীয় যে পর্যায়েটি উল্লেখ করেছে সেটি হচ্ছে সবচেয়ে উত্তম সিয়াম সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে এই চারটি পয়েন্ট আপনাকে মুখস্থ করতে হবে এক নম্বর পয়েন্ট হচ্ছে কলন করবে আনিল মুহতিরজ সিয়াম ভঙ্গকারী যে কাজগুলো রয়েছে সেগুলো থেকে সিয়াম ভঙ্গকারী কাজগুলো আপনি ফেখল ইসলামীতে যাবেন ফেখের কিতাবগুলোতে যাবেন তাহলে দেখতে পাবেন যে সমস্ত রামায়ক্যমে চারটি কাজকে সিয়াম করা এগুলো হল বাহ্যিক লৌকিক অথবা বস্তুগত বিষয়ে যার মাধ্যমে সিয়াম বিনষ্ট হয় তাকে যা মানুষের শিয়ামকে নষ্ট করে দেয় কিন্তু ফেকুল ইসলামের কোথাও এই কথা উল্লেখ করা হয়নি যে আরো কতগুলো বিষয় রয়েছে যেগুলো আল্লাহ নবী সালীকারী উল্লেখ করেছেন কিন্তু হচ্ছে আল্লাহ উল্লেখ করেছেন যেগুলো মানুষের সিয়ামের যে মর্ম রয়েছে সেটাকে নষ্ট করে দেয় সিয়ামকে নষ্ট করে দেয় কিন্তু এটা এই ফেখের মধ্যে দেখবেন না কারণ তারা বস্তুগত দিক থেকে শুধু কোন কোন কারণে সিয়াম নষ্ট হয় যায় সেটাই উল্লেখ করেছেন সিয়াম বঙ্গকারী দুই দিকের জিনিসগুলো একটা হচ্ছে যেগুলো বস্তুগতভাবে সিয়াম নষ্ট করে দেয় আর যেগুলো অর্থগতভাবে সিয়ামকে বিনষ্ট করে দেয় এই দুই প্রকার মুফাত্তি রথ থেকে সিয়াম বঙ্গকারী থেকে আপনাকে বিরত থাকতে হবে প্রথম প্রকার থেকে বিরত থাকলেন দ্বিতীয় প্রকার থেকে বিরত থাকলেন না আপনার সিয়াম আহসানের সিয়াম হল না আপনার সিয়াম মূলত ওই আহ্বানের সিয়াম হয়ে যাবে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সিয়াম ভঙ্গকারী ব্যক্তি প্রথম মুফাত্তে হদ থেকে নিজেকে বিহত রাখবে তারপরে দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো সিয়াম বঙ্গকারী ব্যক্তি নিজেকে নিজের আলম হারমা আসি সকল প্রকার হারাম এবং আল্লাহর থেকে নিজেকে আল্লাহর গুলামী অবাধ্যতা যেগুলো আছে হারাম কাজ যেগুলো আছে সেগুলো থেকে বিরত রাখবে তিন নম্বর হচ্ছে সিয়াম বঙ্গকারী ব্যক্তি সকল প্রকার যেগুলো নিজের হাইফুল জওয়ারে অঙ্গ প্রত্যঙ্গকে সে হেফাজত করবে সিয়াম পালন করছে কিন্তু নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করে নেই চোখকে হেফাজত করে নেই মুখকে হেফাজত করে নেই কানকে হেফাজত করে নেই নিজের চিন্তা চেতনাকে হেফাজত করে নেই আপনি শুধুমাত্র একজন সিয়াম মানে পালনকারী ব্যক্তি যদি এতটুকু নিয়োগ করে দেয় আমি সিয়াম ভঙ্গ করলাম তাহলে তার সিয়াম সমস্ত ওলামায় কেমন ঐক্যমতে ভঙ্গ হয়ে যাব তাহলে বুঝতে পেরেছেন যে মানে সিএমটা শুধুমাত্র এতটুকু নিজে নিয়ত করলে যথেষ্ট হয়ে যাবে যে কিছু না খেলেও যদি সে এতটুকু করে থাকে যে আমি সিএম ভঙ্গ করলাম তাহলে তার সিএমটি নষ্ট হয়ে যাবে সমস্ত কেন কেউ দিমত পোষণ আমার জানা নেই তাহলে গেল যে আপনার চিন্তা চেতনায় সেই সিয়ামের বিষয়টি সত্যিকার ভাবে আপনাকে মজবুত করতে হবে যে আপনি আল্লাহ রবুল আলম সন্তুষ্টির জন্য সিয়াম পালন করছেন অন্যথায় আপনি শুধুমাত্র সিয়াম পালন করে যাবেন কিন্তু সেই সিয়ামের মাধ্যমে আপনি আহসেন সিয়াম যিনি সর্বোত্তম সিয়াম যিনি সলফেস আলহীন পালন করতেন সেই সিয়ামটুকু আপনি পালন করতে পারবেন না বন্ধুগণ আমাদের হাতে সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু একটি কথাই আপনাদের কাছে আরোজ করতে চাই সেটি হচ্ছে এই কথা হয়েছে যে মর্যাদার কথা বলা হয়েছে এই মর্যাদা যদি আমরা পেতে চাই তাহলে কিন্তু আমাদের সিয়ামকে সত্যিকার হবে যে সিয়ামের মাধ্যমে আপনি আল্লাহ রসুল চান যে মাধ্যমে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন যে যা কথা বলেছেন প্রতিদানের কথা বলেছেন সেই প্রতিদান লাভ করতে চান সেই সিয়াম যদি পালন করেন তাহলে অবশ্যই এর মাধ্যমে আমরা অনেকগুলো দুনিয়ার জীবনে অনেকগুলো বেনিফিট লাভ করতে পারবো অনেকগুলো ফায়দা লাভ করতে পারবো আর কোন সব ধরনের আখরাতে আল্লাহ সুবাহ দিয়েছেন যার নাতে আমরা প্রবেশ করতে পারবো আজকে যে বিষয়টি আমি আলোচনা করার জন্য খুব ইচ্ছা করেছিলাম সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হল এই রমদান মাসের এই দীর্ঘ সময়টুকু মূলত আল্লাহর বান্দাদের জন্য এটি সবচেয়ে বড় একটি মৌসুম যে মৌসুমের মধ্যে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাবুল আলমিনের কাছে নিজেদের সকল প্রকার দরখাস্ত নিজেদের সকল প্রকার চাওয়াগুলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে তুলে ধরবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে উঠাবে নিজেদের হাতগুলো উঠি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেগুলোর মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের বরাদ্দগুলো নিয়ে আসবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়ের মধ্যে আল্লাহ পদ্মাগুন দোয়া করবে এত লং টাইম এত দীর্ঘ সময় আল্লাহ রবুল আলম দোয়া কবুলের জন্য দেননি যেটি রমাদান মাসের মধ্যে দিয়েছেন পুরা রমাদান মাসকেই আল্লাহ নবী সাল্লাবী সাল্লাম দোয়া কবুলের সময় এবং দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ সময় হিসেবে আখ্যায়িত করেছেন দুঃখের বিষয় হচ্ছে আমরা অনেকেই রমাদান মাস আসতে আমরা মনে করছি ইনশা আল্লাহর কাছে দোয়া করব দোয়া করবো করবো করতে শেষ পর্যন্ত রমাদার মাস শেষ হয়ে যাচ্ছে তবে আমি আপনি আল্লাহর কাছে দোয়া করবো আল্লা রাবুল আলমীর কাছে আল্লাহ রাবুল আলমের কাছে এই আয়াতগুলো যখন দিকে মানে এই আয়াতগুলো যখন সিয়ামের আয়াত যখন উল্লেখ করেছেন রমাদান মাসের কথা উল্লেখ করেছেন সেখানে আল্লাহ সুবান ও তালা এই আয়াতটাকে শেষ করেছেন মূলত এই কথা দিয়ে আল্লাহ রবুল আলমিনের সাত করেন আননি যখন আমার সম্পর্কে যখন আমার বান্দা আপনাকে প্রশ্ন করবে আপনার কাছে জানতে চাইবে কিভাবে আমার সাথে সম্পর্ক তৈরি হবে কিভাবে আল্লাহ আমার বান্দা আমার কাছে তার যেই আবেদন আছে দরখাস্ত আছে তার যে আর্জি আছে সেটা তুলে ধরবে তাহলে এটা যদি আপনার কাছে তারা চায় প্রশ্ন করে তাহলে আপনি এটা স্পষ্ট করে দিন আমি আমি কাছেই। কাছেই দূরে দূরে না। না। হয়তো মনে করেছি যে আল্লাহ আব্বুল আলমিন যেহেতু তিনি আর শে তার অবস্থান এজন্য কারো ধারণা হতে পারে যে মনে হয় আল্লাহ আব্দুল আলমিন আমাদের থেকে অনেক অনেক দূরে আস পর্যন্ত কিভাবে আপনি আপনার দরখাস্ত পৌঁছাবেন শুনবে কিনা এই সন্দেহের মধ্যে আমরা রয়েছি এই সন্দেহের কারণ নেই যখন আল্লাহ নবী সালী কথা বললেন তার স্বামীর ব্যাপারে অভিযোগ পেশ করলেন আল্লাহ নবী সাল্লাহাম শুনেছেন মজলিসের মধ্যে আর কেউ শুনেন নাই আয়সারি আল্লাহ বন্না করেন তিনি বলেন যে আমরা দূর থেকে দেখতেছিলাম যে তার স্ত্রী কি কথা বলছে কিন্তু আমরা কিছুই আওয়াজ শুনতে পাইনি আমরা মসজিদের দূর থেকে তার স্ত্রী আলানবী সাল্লাহ সাল্লামকে যে কি বলছে সেটা মানে শুনতে পাইনি কিন্তু আমরা দেখতেছিলাম কিন্তু তার কোন আওয়াজ আমরা শুনতে পাইনি কিন্তু আমরা বাস্য মানবতারা আর সে থেকে তার বক্তব্য শুনেছেন কি শোনেন নাই আমি আমরা আল্লাহবুল আলমিনকে করিব মনে করি না কাছে মনে করি না কাছে মনে করলে সকল পগার অপরাধের সময় আমার অন্তরের মধ্যে এটি জাগ্রত হওয়ার কথা এই অনুভূতি আসার কথা যে কিভাবে আল্লাহ হবুল আলমিনের নাফর আমি করতে পারি সেই অনুভূতিটুকু আমার মধ্যে আসা কথা কিন্তু আমরা সেভাবে আল্লাহ মনে করি না। এরপরে আল্লাহ বলছেন। সুবাহ যখন আমাকে আমার কোনো কোন বান্ধাহ করে আমি তার আহ্বানের সাহা দেই সুতরাং আল্লাহ হব্বুল আলমিন এখানে আমাদেরকে স্পষ্ট করছেন যাতে করে আল্লাহ হাব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করতে পারি বন্ধুগণ আল্লাহ নবী সাদ করেছেন তব মধ্যে একদল লোক হচ্ছে আল্লাহ সুবাহের না কবুল করে থাকেন কিন্তু আমাদের সিয়াম পালন করছি আমরা আমরা সেই সময়ে আল্লাহ হাবুল আলমিনের কাছে আমাদের যে দোয়া করার কথা ছিল যেভাবে দোয়া করার কথা ছিল সেভাবে আমরা আল্লাহ হাবুল আলমীর কাছে না সেভাবে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করছি না এই কারণেই মৃত আমাদের লক্ষ্য করে থাকি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আল্লাহ আলাদের কাছ থেকে চলে যাচ্ছে যেটি তাদের সবচেয়ে বেশি দোয়া করার সুযোগ ছিল সুযোগ হারিয়ে যাচ্ছে কারণ আপনাকে দরখাস্ত দেওয়ার জন্য সময় যদি নির্ধারণ করে দেওয়া হয় সময় চলে যাওয়ার পরে আর দরখাস্ত দিয়ে লাভ হবে না এখন আপনার জন্য সময় নির্ধারিত এই সময় যদি আপনি দরখাস্ত দেন আপনার দরখাস্ত প্রবল হবে কিন্তু কেন আমি আর আপনি সেই কাজটি করছি না কেন আমরা এই গুরুত্বপূর্ণ সময়টুকুকে সত্যিকার গরিবত মনে করে আমরা নিজেদের কাজে লাগাচ্ছি না আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে এই মামতির মিজির এবং মায়া তার মধ্যে বর্ণনা করেছেন আর দোয়াও হলে দোয়া হচ্ছে ইবাদত সুতরাং অনেকে মনে করে থাকেন যে আমি দোয়া না করে আমি অন্য ইবাদত করতে পারি বলছি না দোয়াও একটু ইবাদত সুভান আল্লাহ আল্লাহ নবী যখন কথা উল্লেখ করেছেন মা আয়সারাদ আল্লাহপুতালা প্রশ্ন করলেন জানতে চাইলেন যে আল্লাহ নবী যদি লাইলেতুল কদর পাই তাহলে আমরা কি বলবো রসুল ইসলাম তো বলতে পারতেন যে একশো দুই একাতাম নির্ধারণ করেন্লাহ নবী সাল্লাহাম বললেন কদর যখন পাবে আল্লাহ আপনি ক্ষমাস আল্লাহ রবুল কাছে ক্ষমার প্রার্থনা করার জন্য বললেন এই দোয়া শিখিয়ে দিলেন আল্লাহ নব্বী সাল্লাহাম আল্লাহ না কাহু আল্লাহ আপনি হচ্ছেন ক্ষমাশীল তো হেবুল আপনি ক্ষমাকে পছন্দ করেন তা আটু আইনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ দোয়া করার জন্য করেছেন কারণ দোয়াটি এবাদুত সকল প্রকার এই বাদতের সাথে এই দোয়ার সম্পর্ক রয়েছে এবং সকল প্রকার এই বাদতের মিনিং এর মধ্যেই দোয়া রয়েছে ফলে দেখেন আলাফার ময়দানে আল্লাহনবী সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ দিন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দিন যেদিন মহান রব্বলি দুনিয়ার আসমানে নেমে আসেন এবং দুনিয়ার আসমানে নেমে এসে ইবানি বিহিমুল মেলা তাদের কাছে এই আলাফাতের ময়দানে যারা উপস্থিত হয়েছে তাদেরকে নিয়ে আল্লাহ রাবুল আলমীন গর্ব করেন এবং এক পর্যায়ে আল্লাহ মানতারা তাদের সবাইকে ক্ষমা করে দেন কাদের কাফার তুলাহুম তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি ঘোষণা দিয়ে দেন এই যে ঘোষণা কমন ঘোষণা দিয়ে দেন ক্ষমার মাছেরাতের এমন একটি দিনে আল্লাবী সাল্লা দেখেন নবী সাল শুনির দৃষ্টি ইবাদত বরং সলাদ পর্যন্ত কি করেছেন সলাদকে একসাথ করে দিয়েছেন জোহর এবং আসরের সলাাদকে একসাথ করে আদায় করতে নিজে দিয়েছেন যোহরের ওয়াকতে সলাদ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাহ অবুসাল্লাম সংক্ষিপ্ত করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে আল্লাহ নবী সাল্লামের নিজে দিয়েছেন যত দোয়া করতে পারেন এই জন্য আল্লাহর বান্দাদের কাছে আল্লাহ সুবান তালা এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাদক এবং যে এই বাদকটুকু মূলত আল্লাহ সুবাহান পছন্দ করেন দেখেন আল্লাহ নবীসলাম হাদিসগুরু হাদিজগুলোর মধ্যে কিভাবে এই বিষয়টি উল্লেখ করেছেন দোয়ার মাধ্যমে আল্লাহর বান্দা সবচেয়ে বড় যেই কাজের মাধ্যমে আল্লাহর রব্দুল আলমিনের কাছে নিজের ইতে অভাব এবং নিজেকে আল্লাহ রব্দুল আল আমিনের কাছে সবচেয়ে বেশি ছোট করতে পারে ইগো অহংকার থেকে নিজেকে বাঁচাতে পারে সেটি হচ্ছে দোয়া আর ভিক্ষুকে যদি আপনার কাছে অহংকার করে ভিক্ষা চায় দুনিয়ার কেউ ভিক্ষা দিবে কিনা দুনিয়ার করে ব্যক্তি দিকে তাকাবি না আমাকে এ ধরনের ভিক্ষা দেবে দেখুন আল্লাহুল আলমিনের কাছে দুই হাত খুলে আপনি এফতেকার করলেন নিজের অভাব আপনি যে বান্দা আল্লাহ ছোট হয়ে গেলেন সকল প্রকার অহংকার থেকে নিজেকে সেখানে মুক্ত করতে পারলেন যেটা আপনি অন্য মাধ্যমে করতে পারেন না এখানে আপনার সম্ভব যে আপনি নিজেকে সে অহংকার থেকে দূর সরাতে পারবেন এই জন্য অবসর মানুষ আলাকিমি আয়াদের মধ্যে বলেন অকাল রক কুকুম তোমাদের প্রতিপালক বলেন আমাকে ডাকু আমার কাছে দোয়া করো আস্তে জিব্যাকুম আমি তোমাদের দোয়া কুকু করব তোমাদের দোয়ায় সারা দিব আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর বান্দা যখন আল্লাহ রাবুল আলমিন ডাক দেন তখন আল্লাহ হাব্বুল আলমিন আল্লাহর বান্দারা এই ডাকে সারা দেন এটা নিশ্চিত আয়াত সাক্ষ্য দিচ্ছে এরপর আল্লাহ আল্লাহানও তারা বলছেন إن الذين, عن عن ان الذين يستكبرون عن عبادتي ان عبادتي سيذقلون جهنم مداخِرين ان الذين يستكبرون عن عبادتي الله تعالى বলেন আর যারা অহংকার করে আমার কাছে দোয়া করতে আমার দোয়া থেকে অহংকার করে বুঝে যাচ্ছে যে আল্লাহ দোয়া না করার মাধ্যমে সত্যিকার নিজের যে অভাব রয়েছে নিজে যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সত্যিকার ভাবে নিজেকে পেশ করার বিষয় রয়েছে সেটি করতে পারে না আল্লাহ সব তারা বলতেছেন জাহান্নামা দাখেরিন তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে কারণ দুনিয়াতে যারা লাঞ্ছিত হয়নি তারা আখেরাত লাঞ্ছিত হবেই এখানে যারা লাঞ্ছিত হয়নি তারা আখেরাত লাঞ্ছিত হবেই তাই আল্লাহর বান্দা সত্যিকার ভাবে তাকে এখানেই লাঞ্ছিত হতে হবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই বিষয়টি তুলে ধরতে হবে যে মোসনাদের মধ্যে বর্ণনা করেছেন ইমাম মুখারি রহমদুল্লাহ আদাবুল মুফরাদের মধ্যে বর্ণনা করেছেন ইব্রিমাজের মধ্যে তিরমিজি হাকে মোস্তাদের মধ্যে হাফে সামজুদ্দিন জাহির রহমতুল্লাহ রায় খুলাসার মধ্যে আদিসটিকে সহি একটি বিষয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা বহন করে থাকে সেটি হচ্ছে দোয়া আল্লাহর কাছে মর্যাদা আছে দেখেন না কিভাবে বললেন উদাহরণ আসতে জীবলাকু আমাকে ডাকো আমি সারা দেব কোথাও কোনো গ্যাপ রাখেন নেই কোথাও কোন ফ্যাক্ট নেই কিন্তু বুঝা গেল যে আমরা যারা বন্দা রয়েছি আমরা সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলমিনকে সেভাবে ডাকার জন্য আমরা নিজেদের প্রচেষ্টা করি না আল্লাহ রব্বুল আলমীর কাছে সবচেয়ে মর্যাদার বিষয় হচ্ছে এই কাজটি যে আল্লাহ আল্লাহ রব্ুল আলমীর কাছে নিজের এফতাকার নিজের ইনাদ নিজের প্রত্যাবর্তনের কথা স্বীকার করে আল্লাহ রব্বুল আলমীর কাছে হাত তুলে অবনত হয় আল্লাহ রাবুল আমার তো প্রয়োজন আছে আর আমাদের এ ধরনের কোন মানুষ তো আপনি অসুস্থ হলে সুস্থতার জন্য দোয়া করতে পারেন আপনার সম্পদ কম থাকলে আপনি সম্পদের জন্য দোয়া করতে পারেন আপনার সংকট বিপদ থাকলে তার জন্য দোয়া করতে পারেন সুতরাং কেন আল্লাহ হব্বুল আলমিনের কাছে আমরা নিজেদের ফরিয়াদ নিজেদের প্রয়োজন নিজেদের হাজাত গুলোকে আল্লাহ রব্বুল আলমীর কাছে আমরা বেশ করছি না সেটি আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আরেকটি বিষয় হচ্ছে এই দোয়ার মাধ্যমে আল্লাহব্বুল আলমিনের অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করা যায় আল্লাহ রবুল আলমিনের ক্রোধ থেকে নিজেকে রক্ষা করা যায় কারণ শুধুমাত্র যেই আল্লাহ তালার কাছে দোয়া করবে তার উপরই আল্লাহ রাব্বুল আলমিন তার ক্রোধকে উঠিয়ে নেন এহাদেশ ইমাম মাহমুদুল্লাহ মুস্তাদের মধ্যে বর্ণনা করেছেন ইমাম দিনি বর্ণনা করেছেন বর্ণনা করেছেন হাকেম বর্ণনা করেছেন তার মুস্তাকের মধ্যে শেখ নাসুল্লাহ যে আল্লাহ রাব্বুল আলমীর কাছে চাইবে না চাইল না আল্লাহ আব্বুল আলমিন তার উপর প্রধান দিত আল্লাহ রাবুল আলম আগে যায় কারণ বন্দা নিজেকে মনে করে থাকে যে না আমার তো আছে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি তার যে ইফতকার রয়েছে তার যে অভাব রয়েছে সেটা আল্লাহর প্রতি মহতাজ তার প্রয়োজন আছে এই প্রয়োজনের বিষয়টি সে সেখানে আল্লাহ রব্বুল আলমিনের সামনে তুলে ধরার চেষ্টা করে না এতে আল্লাহ সব তারা ক্রোধ এসে বান্দার করবে তাই এই ক্রোধ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে কিন্তু আমাদেরকে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করতে হবে আবার দেখুন না আল্লাহর বান্দার সবচেয়ে বড় শক্তি যেখানে আপনি আমি তো অক্ষম আপনি নিজেকে বুদ্ধিমান এবং বিচক্ষণতার মধ্যে নিয়ে আসতে পারবেন যদি আপনি আল্লাহর নবী সাল্লা সাল্লামের দেখানো এই দোয়ার মাধ্যমে আগাতে পারেন হাদিসটি এবন ইহবান তার শহীদে করেছেন শেখ নাসুদিন আলবরি রহমতুল্লাহ সিলসিলার মধ্যে সহি সোনা বলেছেন আইজুন মানে আই যে জাহানি দোয়া সবচেয়ে অক্ষম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তিকে দোয়ার সুযোগ দেয়া হয়েছে অবকাশ দেয়া হয়েছে কিন্তু দোয়া করতে পারল না দোয়া থেকে অক্ষম হয়ে গেছে রমদান মাস চলে যায় গুরুত্বপূর্ণ সময় চলে যায় আল্লাহ রব্বুর আলমিনের কাছে এক একবার দুইবার আল্লাহর কাছে বলার সুযোগ হয় না কতভাগ্য ব্যক্তি নবী সাল বলছেন সবচেয়ে খব ব্যক্তি দেখে এই শক্তি দেয়া হয়েছে এই শক্তি সে প্রয়োগ করতে পারত এই কাজটি আল্লাহ রাবুল আলমিনের কাছে তুলে ধরতে পারত শুধুমাত্র তুলে ধরলেই দরখাস্ত দিলেই কাবুল হয়ে যাবে সামনে যদি আমাদের হাতে সময় থাকে আমি একটি একটি করে সমস্ত হাদিসগুলো আপনাদের সামনে পেশ করবো কিভাবে আল্লাহ নব্বিশ ইসলাম সব বিষয় খোলাসা করে গেছেন বলে গেছেন এটা দুনিয়ার কোন মানুষের দরবারে দরখাস্ত নয় যে আমার আছে কিনা একটু বিবেচনা করে দেখি ঠিক আছে আগামীকাল আসেন আপনার দরখাস্ত আমরা দিতে পারবো কিনা আমাদের বরাদ্দ আছে কিনা আমার আল্লাহ হাবুল আলমিনের কাছে এখানে বরাদ্দের প্রশ্ন নেই দরখাস্ত দিলেই সেখানে লেগে যাবে দরখাস্ত দিলেই অবশ্য মানব আপনার এই দরখাস্ত কাবুল করবেন গ্রহণ করবেন কিন্তু আপনি তো দরখাস্ত দিচ্ছেন আপনি তো আসলে সেখানে যাচ্ছেন না সেখানে বলছেন না এই জন্য আল্লাহ নবিসাম বলছেন আর মানুষদের মধ্যে সবচেয়ে বড় বকিল ব্যক্তি হচ্ছে ম্যান বা যে সালামের ব্যাপারে বখালতি করে দুইটাই আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে আপনি মুসল্লি সাহেব বেরোয় চলা যাচ্ছে অন্তপক্ষ একশো অতিক্রম করে একবারের জন্য সালাম দেনে কি জন্য এটা কোন ধরনের রোগ আমরা নিজেদের প্র্যাকটিস চেঞ্জ করতে হবে আমি আল্লাহর বান্ধা হিসেবে আমার প্র্যাকটিস চেঞ্জ করতে হবে আপনি মানুষকে দেখতেছেন আপনাদেরকে তাকা জায়গায় দেখতেছেন লোকটা আমাকে সালাম দেয় কিনা কেন বিশেষ করে যদি সকল মৌলবী মোল্লা মুশী হয় আলে মোলামা বুজুর্গ পীরকুতুপ্ত তথাকথিত হয় তা তো সালাম জিন্দিগিতে দেবেই না বরং আপনাকে যদি সালাম আয় তুমি কোন বে আদম মানে ইঙ্গিত দিচ্ছে যে তুমি সালাম দিলারা কেন আর সেটাই আমরা আগে দুয়ার ব্যাপারে আমাদের অবস্থান হলো যে আমরা দোয়াটা ভুল করলাম করলাম না আবার এখানে আমাদের একই অবস্থান যে আমরা সালাম দেওয়ার জন্য চিন্তা করি না মসজিদের মধ্যে খতিব সাহেব খোদবা দেওয়ার জন্য আসেন তাও সালাম না দিয়ে তিনি মসজিদের মধ্যে এসে বসে যানবা দেওয়ার জন্য আসছেন আল্লাহ নবী সাল্লাহ হাজি সুন্না সম্পর্কে জ্ঞান না থাকার কারণে মূলত আজকে আমরা এইভারতের মধ্যেও আমরা সবচেয়ে বড় সমস্যাগ্রস্ত আমাদের জানা দরকার ছিল যে নবী সাল্লাহ সুন্না কি সেটা অনুযায়ী আমল করার জন্য সেটা আমরা করতে পারিনি বন্ধুগণ আরেকটি হাদিস হাদিসটি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এটিও বলে দিয়েছেন দোয়ার ব্যাপারে নবী সাল্লাহাম একেবারে স্পষ্ট করেছেন যে দোয়ার যখন আপনি করবেন আপনার এই দরখাস্তটুকু মধ্য এটি ঘানটি পেয়ে গেল যা দরখাস্ত করেছেন এটা পৌঁছে গিয়েছে নবী ইসলাম বলে দিয়েছেন পৌঁছে গেছে এটা বাদ যাবে না বাছাই বলব হবে না এরা আমার আল্লাহ সুবান বান্দা যদি আল্লাহ রবুল আলমীর সত্যিকার সেভাবে দরখাস্ত করতে পারে তাহলে তারা এই দরখাস্ত কিভাবে পৌঁছে যাবে বলেন নবিসামের স্বাদ করেন হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এবং শেখ নাসুদ্দিন আলব রহমতুল্লাহ তাকে হাসান বলেছেন তিনি বলেন নবিসের সাত করেন যখন আলমিনের কাছে কোন দোয়ার করবে জানেন আর আমি কল্যাণ ও কল্যাণ জানি না আমি চিন্তা করি যে আল্লাহ তালা আমার তাকে এটা আল্লাহ আমি মাহ্যিক মনে করি চাকরি জানেন কোনটি বাংলার বান্দার মাস্লা হাতে হবে কোনটি বান্দার মাস্লা হবে না আমার ওনারা জানেন বলে আল্লাহ রব্দারা আমি যদি দেখেন যে তার কল্যাণের মধ্যে আছে তখন আল্লাহ সুবানা তাকে অনুরূপ যা সে তাকে আল্লাহ সুবাহতালা দিয়ে দেন সেটাই দিয়ে দেন আর যদি দেখেছেন তার কল্যাণ নেই আল্লাহ অনুরূপ কোন তার অনিষ্ট থাকলে ক্ষতি থাকলে সে ক্ষতিটুকু তার কাছ থেকে দূর করে দেন কারণ তার তো খেয়াল নেই ক্ষতির বিষয়টি তো তার জানো নেই সে বলতে পারবে না দরকার ছিল চাওয়ার কিন্তু চাইতে পারেনি তাই আল্লাহ রবুল্লা আলমিন এই দোয়ার মাধ্যমে তার ক্ষতিটুকু দূর করে দেন তবে এর জন্য দুটি শর্ত আল্লাহ নবীম এখানে উল্লেখ করেছেন ব্যক্তি কোন অন্যায় অবৈধ কাজের জন্য দোয়া না করবে অবৈধ কাজের জন্য দোয়া করলে সে দোয়া করবে আল্লাহ তাহলে কাছে দোয়া করবে বান্দা আল্লাহ আমাদের চুরি করার দিনে তোফিক দান করো এটি দোয়া না এই দোয়া আল্লাহ রব্লুল আলমীর কাছে আল্লাহর যদি করে থাকেন হারাম দোয়া এর মাধ্যমে সত্যিকার অর্থে আল্লাহ রব্লুল আলমিনের কাছ থেকে সে মাহরুম হবে এই দু আল্লাহ তার কাছে না আউকাছিয়া তিরহিম আরেকটি বিষয় আল্লাহ নবীম আরো বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হল আউকাছিয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া আল্লাহ আমার এই চোখ যেন আমি না দেখি আমাদের মধ্যে অনেকে বিশেষ করে বোন যারা আছেন আল্লাহ করুক ইমোশন বেশি ইমোশনের কারণে আল্লাহ সুবানও তারা সামষ্টিক এবং সামগ্রিক অনেক দায়িত্ব থেকে তাদেরকে অব্যাহতি দিয়েছেন ইমোশনের কারণে এগুলো থেকে আল্লাহ সুবানও তারা অব্যাহতি দিয়েছেন কারণ এদেরকে ইমোশন দিয়ে সৃষ্টি করা হয়েছে এদের কাছ থেকে আল্লাহ আল্লাহবুল আলমিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে শ্রেষ্ঠ যে দায়িত্বটুকু সে দায়িত্বটুকু এদের মাধ্যমে আঞ্জাম দেবেন সেটা হলো আল্লাহর বান্দারা তেরামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আগমন করবে এবং তারা এই দায়িত্ব পালন করবে। এটা সবচেয়ে কিছু অংশ আঞ্জাব দিচ্ছেন ফলে তাদেরকে সেখানে ইমোশন দিয়েছেন অন্য দায়িত্ব তাদের কাছ থেকে তুলে নিয়েছেন আমার আল্লাহ সব তারা সেখানে দেখবেন যে কোথায় কোথায় আত্মীয়তার সম্পর্ক কোথায় কোথায় সাথে কোন কারণে একটু মনোমালিন্য এই মনোমালিন্যকে অবস্থা স্বাভাবিক কথা যতই ইমোশন আসুক না কেন কিন্তু আপনার সামনে এই ইমোশনের প্রত্যেকটা মানে অবস্থানের সামনে আল্লাহ আলমের সরিয়ন্ত আপনি দাঁড়াচ্ছেন শরীয়তে সে আপনাকে আল্লা নবী সাল্লাম যখন সুরিয়তের কথা বলেছেন সেখানে এসে থে থাকেন বাড়িরা যখন তার স্বামীর ইমোশন দেখতে পেল জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার পক্ষ থেকে নির্দেশ দিচ্ছেন না শুধুমাত্র আপনি আমাকে বলতেছেন পরামর্শ দিচ্ছেন নবিস পরামর্শ দিচ্ছেন বিধান আমার আমি শুধুমাত্র এই কথাটি আলোচনা করতেই হবে না করলে সমস্যা হয়ে যাবে সেটা হলো এই সামনে কঠিন একটা অবস্থা তৈরি হয়পদ এটা সংকট সমস্যা যখন তৈরি হয় বামদা যখন আল্লাহ হবুল আলমের কাছে দোয়া করে তখন ওই বিপদ আর দোয়া দূরের মধ্যে কুস্তি হয় আপনার দোয়া যদি মানে শক্তিশালী হয় তাহলে বিপদকে পারে বিপদ আসতে পারে আর দোয়াটা যদি দুর্বল হয় তাহলে আপনার এই কুস্তিতে মানে শেষ পর্যন্ত বিপদটিকে যায় তখন আপনি বিপদাপন্ন হয়ে যান দোয়া আর ঠেকাতে এর জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে সাদ করেন হাদিস মমতা আলাই তার বর্ণনা করেছেন হাক এম সাহিউর এস্তাদ বলেছেন আমরা অনেকে মনে করি থাকি যে সতর্কতার কারণেই আমরা বেঁচে গেলাম এটা ভুল। আজ নবী সালাম যে সতর্কতা মানুষদেরকে কোনো বিপদ থেকে কোনো সমস্যা থেকে কোনো সংকট থেকে মানুষদেরকে রেহাই করতে পারেন মানুষের কোনো ফায়দা আসে না সতর্কতাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই এরপরে আল্লাহ তোমরা ভুল করেছো আমরা কিন্তু সেটি লৌকিক না যেটি আমরা দেখি না অথচ অর্থগত দিক থেকে তার শক্তি অনেক বেশি তার পাওয়ার অনেক বেশি আল্লাহ নবীম শুধুমাত্র দোয়াই কেবল ক্ষমতা রাখে দোয়ার এই ক্ষমতা আছে যে দোয়া ইয়ফা উমায় যে বিপদ এখন আপনার মুখোমুখি হয়ে গেছে এসে গেছে অথবা এমন বিপদ যে বিপদ আপনার আশা ছিল এখন আসে নাই এই দুই প্রকারের বিপদকেই ঠেকাতে পারে শুধুমাত্র দোয়া সতর্কতা না সতর্কতা এটা আপনার কিছু বলতে পারবে কিন্তু দোয়া আপনারা তো পাওয়ারফুল সতর্কতা আমি ছিল দোয়া সবচেয়ে বেশি পাওয়ারফুল এই বিপদের মুখোমুখি হয় সম্মুখ হয় বিপদ যখন আপনার সম্মুখ হয় তাহলে এই দোয়া আপনার ওই বিপদের সাথে মানে করে দেয় কুস্তি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ واشهد الله الا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمد عبد الله ورسوله الداعي لرضوانه ولا اله سواه واصحابه واخوانه اما بعد عباد الله اوصيكم ونفسي بتقوى الله عز وجل ثم علم عباد الله ان الله امركم بأمر كريم الا والصلاه والسلام على النبي الكريم فقال في محكم التنزيل ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا كتنية اللهم صل على محمد وعلى آله محمد كما صلعت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آله محمد كما باركت على إبراهيم وعلى آله إبراهيم في العالمين إنك حميد مجيد ورد الله للخلفاء الراشدين على إمتي المهديين وفي وعمر و deverي وعلي وعلم وإنساءени أصحاب محمد صلى الله عليه وسلم وما اللهم اعز اسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم احفظ دماء المسلمين في كل مكان اللهم احفظ دماء المسلمين في كل مكان اللهم كن لهم ولا تكن عليهم اللهم انصرهم ولا تنصر عليهم اللهم زدهم ولا تنقصهم اللهم آثرهم ولا تنصر عليهم اللهم آتهم ولا تؤثر عليهم اللهم كن لهم ولا تكن عليهم اللهم عليك بأعداء الإسلام والمسلمين اللهم خذ بهم اقز عزيز مقتدر اللهم خذ بهم اقز عزيز هذه امه محمد صلى الله عليه وسلم اللهم هذه امه محمد صلى الله عليه وسلم وهي ذليله اللهم انصرهم اللهم انشرهم في كل مكان اللهم انصرهم في كل مكان اللهم أعطي نفوسنا تقوها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها ربنا تقبل منا إنك أنت السمي العليم ربنا تقبل منا إنك أنت, إنك أنت التواب الرحيم ربنا فغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم تقبل منا توبتنا اللهم تَقَبَّل مِنَّ توبَتَنا واغسِل حَوبَتَنا وَسَدِّدْ أَلْسِنَتَنا واصلم سخيمة قلوبنا يا رحل قَيُّم اللهم تَقَبَّل مِنَّ سُشامَنا وقيامنا اللهم وفقنا في هذا الشهر الكريم اللهم وفقنا في هذا الشهر المبارك الشهر القرآن الكريم لما تحب وترضى من الأعمال والعق coloured والباطنة، يا رحل قيام تَقَبَّل مِنَّا اللهم بن نعمتك اللهم برحمتك استغيث اصلح لنا شؤوننا كلها اللهم ربنا آتنا في الدنيا حسنا وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم انصر كتابك ودينك وسنت نبيك يا حي يا قيوم يا ذا الجلال والكرام ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار عباد الله ইন্নাল্লাহা يأমুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতায়ি আল-কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাসহা ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়াদুকুম লা'আলকুম তাযাক্কারুন ফাযকুরু আল্লাহাল আযীম আদলিল ইযকুরকুম ওয়াশকুরুহু আলা